ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونشهد ان لا اله الا الله وحده لا شريك ій Ṭ disciples căl ziUND ত, Âledhī য্১ ও্ৱ০াু ব� loáh বরো স্্ৎ ল্ীর ব৓্য়�্্ু ম্্্্ী landsi ব্্ৱ� ষ�্�র ব ম্্্� بسم الله فلما ترى الجمعان কাল আশা বুম মূসা ইন্ন মুদর কাল কাল ইন্ন মর্বী সহদী ই মূস নী দিবল ফল দিল জিন উম ও সলা তোসালাম لا يحل للمؤمنين ولا مؤمنات تؤمنوا بالله واليوم الاخر ان يحد على منيه فوق ثلاث الا على زوجين اربعه اشهر آلِ إِبْرَاهِيمَ إِنَّكَ حَمِيدٌ ইব্রাহিম اللهم بارك على মোহাম্মদ وعلى মোহাম্মদ কমার তালা حميد مجيد محترم حضرات علماء হজরাত্রাম শ্রদ্ধাভাজন আমার মুরুব্বী সাহেবান সমবেত ইসলাম প্রিয় দেশি কোরআন প্রেমিক তহিদি মুসলমান ভাই ও অন্তরাল অবস্থানরাতা আমার সম্মানিতা মা ও বোনেরা মোহাম্মদপুর টাউন হল এই ব্যবসায়ী ভাইদের উদ্যোগে আয়োজিত আজকের পবিত্র আশুরা উপলক্ষে করিমের বড়ই মেহরবানি এই জন্য আল্লাহ পাক রব আলমিনের দরবারে শুক্রিয়া আদায় করি কালে মত পড়ি আলহামদুলিল্লাহ আশুরা অর্থাৎ চন্দ্রবর্ষের প্রথম মাস মহরমের দশ তারিখকে হাদিসে পাকের মধ্যে সাদ হয়েছে কানা আশুরা উ ইউসামু হবাদান ইসলামের মধ্যে পবিত্র আশুরার দিনের রোজা রাখা ফরজ ছিল বাধ্যতামূলক ছিল পরবর্তীতে যখন আল্লাপাক রব্বুল আলমিন কোরআনের আয়াত নাজিল করে রমজান মাসের রোজা রাখাকে ফরস করে দিলেন তখন আশুরার দিনে রোজা রাখা আর ফরস থাকল না বরং এটা নফল বা সুন্নত হয়ে গেল যে ইচ্ছা রোজা রাখতে পারে আবার কেউ না চাইলে নাও রাখতে পারে এতে তার কোনো সমস্যা হবে না রাখলে ভালো না রাখলে কোনো ক্ষতি নেই অর্থাৎ এটা একটা ঐচ্ছিক আমলে রূপান্তরিত হলো এটাই ছিল প্রথম দিকের বিধান এরপরে যখন রসুল আকরম সাল্লাহ আলাই মদিনায় হিজরত করলেন মদিনা শরীফে হিজরত করে এসে দেখলেন যে মদিনায় যে সকল ইহুদিরা বসবাস করে তারা আসুরার দিন রোজা রাখে তখন জিজ্ঞাসা করলেন এরা কেন আসুন দিন রোজা রাখে তখন তারা বলল যে এটা সেই দিন যেই দিন আল্লাহ পাক রব আলিন মুসা আলা নবীজনা আলাইহি সালাত সালামকে এবং তার উম্মতকে ফেরাউনের জুলুম অত্যাচার থেকে আল্লাপাক মুক্তি এবং নাজাদ দিয়েছিলেন এটা হলো সেই দিন دشمن فیرآن کے اللہ پاک رب বলে দরিয়ার মধ্যে دریا مدے اللہ پاکستان শিক্ষণীয় ভাবে আল্লাপাক রব্বুল্লা আলমিন তাকে ধ্বংস করে দিয়েছেন যেটা পৃথিবীবাসীর দুশ্মনকে ধ্বংস করলেন নবীজি নবী মুসা সালাম এবং তার অনুসারীদেরকে আল্লাপাক মুক্তি দিলেন নাজাত দিলেন এবং তাদেরকে আল্লাপাক রাব্বুল্লা আলমিন রহম আর করুণা করলেন এই জন্য মুসা আলহি সালামের উম্মতেরা সেই দিনটায় তারা রোজা পালন করতে আরম্ভ করলো এবং সেই ধারাবাহিকতায় পরবর্তী যুগের ইহুদিরাও সেই দিন রোজা পালন করতুর আকরম সাল আলিহী আসাল্লাম তখন বললেন प्रत्येक मानुषे सब दबी जो सत्य हमें दुनिया द्वंद विभेद थे, थे आदल चलतना প্রত্যেকেই তো বলে যে আমি সঠিক প্রত্যেকেই তো দাবি করে যে আমি সঠিক আমারটাই ঠিক কিন্তু যারা যারা যা দাবি করে তাদের প্রত্যেকের দাবি সঠিক নয় অনেকের দাবি হলো ভুল তো ইহুদিরা দাবি করে যে তারা মুসাআসালামের অনুসারী তারা নবী মুসা আলহ ইসালামের অনুসারী হওয়ার দাবিদার ख्रीटान रा दबी करबी ईसा आलामुसरण दबी तो कर सबई क्या कतटुकु मुसाही के अनुसरण कर ख्रीस्टान रा कतुकू ई सलासलम के अनुसरण कर এটা ইতিহাসের আলোকে পরিমাপ করবার যাচাই করবার প্রয়োজন আছে অনুসরণের কিন্তু তারা প্রকৃত অনুসারী নয় খ্রিস্টানরা ইসা আলাইহিসালুয়া সালামের অনুসরণের দাবি করে ঠিক কিন্তু তারা প্রকৃত অনুসারী নয় বরং থেকে নিয়ে আমাদের ঈসা পর্যন্ত যত পয়গম্বর আগমন করেছেন সমস্ত পয়গম্বরদের সত্যিকার অনুসারী যদি বর্তমান পৃথিবীতে কোনো জাতি থেকে থাকে সেই জাতির নাম হলো মুসলিম জাতি আল্লাপাক আমাদের পয়গম্বর বলেছেন এই যে আপনার পূর্ববর্তী যত নবী দুনিয়াতে আগমন করেছেন তারা যে পথে চলে গেছে হে আমার আখেরি নবী আপনিও একই পথে চলবেন আল্লা রান বলেছে যে এই নবী নবী মোহাম্মদুল রসুল্লাহ আলাই তিনি ইমান আনয়ন করেছেন ইমান গ্রহণ করেছেন বিশ্বাস স্থাপন করেছেন কিসের উপর তার নিকট আল্লাহ পক্ষ থেকে যেই কিতাব নাজিল হয়েছে সেই কিতাবের উপর এবং এই নবীর উপর যারা ইমান আনয়নকারী তার উন্মত তারাও ইমান এনেছে তারা আরো ইমান এনেছে আল্লাহ আসমানি কিতাবের উপর এবং তারা আরো ইমান এনেছে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত সমস্ত নবিয়র রসুলদের উপর এবং তাদের স্পষ্ট বক্তব্য স্পষ্ট বক্তব্য ইসলামের পরিষ্কার ডিভাইডেশন এই ধরনের বিভক্তি করবার কোন সুযোগ আল্লাহর দিন ইসলামের মধ্যে নাই মোহতারামাজিন এ থেকে বোঝা যায় আল্লাহর কোরআনের দ্বীর্থহীন ঘোষণা হলো এই যে একজন মানুষ মুসলমান হতে হলে উপর ইমান আনতে হয় তেমনি ভাবে তাকে নবী মুসা আলহিসের উপরও ইমান আনতে হয় তেমনিভাবে তাকে আদমা আল পর্যন্ত যত পয়গম্বর দুনিয়াতে প্রেরণ করা হয়েছে আল্লাহর পক্ষ থেকে সমস্ত নবীদের উপর ইমান আনলে একজন মুসলমান আর মুমিন হতে পারে না সে বেঈমান এবং কাফের কোন আল্লাহর পয়গম্বরদের মধ্য দিয়ে কারো মধ্যে কোন বিভক্য করাস্তুশার পক্ষ থেকে মহামানব এবং সমস্ত পয়গম্বর বেগুনা মাসুম ছিলেন একথা বিশ্বাস করলেই একজন মানুষ ইমানদার হতে পারে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এজন্য আমরা বলি ইসলাম এটাই হলো সবচেয়ে বড় উদার ধর্মের নাম এটাই হল সবচেয়ে উদার ধর্মের নাম অন্যান্য ধর্মের সঙ্গে যদি তুলনামূলক ধর্মতত্ত্বের আলোচনা করতে হয় যদি আপনি কম্পারাটিভ ডিসকাশন করেন রিলিজিয়াস ডিসকাশন তাহলে দুনিয়াতে প্রমাণ হবে আলহামদুলিল্লাহ একমাত্র ইসলাম ধর্ম যে সম্প্রীতির আদর্শ শিক্ষা দিয়েছে যে উদারতার শিক্ষা দিয়েছে পৃথিবীতে এমন উদারতার আদর্শ পৃথিবীতে অন্য কোন জাতির কাছে নাই এটা তাদের বিশ্বাসের দিক থেকে ইসলামের উদারতা তাদের আচার আচরণের দিক থেকে তাদের উদারতা তাদের লেনদেনের দিক থেকে উদারতা এই উদার ধর্মের নামই হল ইসলাম কিন্তু বড় দুঃখ আর পরিতাপের বিষয় হলো এই যে আজকে মানুষ দুনিয়াতে ইসলামের দুশ্মনেরা ইসলামকে কালারিং করবার জন্য ইসলাম সম্পর্কে বিভ্রান্তি ছড়াবার জন্য নানাভাবে ইসলামকে একটা উগ্রবাদী আদর্শ হিসেবে তারা তুলে চায়। মাঝে মাঝে তারা আবার আমাদের কাছে আসে উদারতার সবক দেবার জন্য পশ্চিমারা আসে আমাদেরকে মাঝে মাঝে আন্ত ধর্মীয় সম্প্রীতির সবক শেখানোর জন্য মোহতার মহাজির এটা স্পষ্ট কথা মুসলমান ইসলাম যে আদর্শ তাদেরকে শিক্ষা দিয়েছে একজন মুসলিম যদি ইসলামের সত্যিকার আদর্শকে ধারণ করতে পারে তাহলে তার উদারতার আদর্শ ধার করবার প্রয়োজন নাই কারণ ইসলামের মধ্যে প্রকৃত উদারতা রয়েছে গত কয়েক বছর আগে বাংলাদেশে একটা টিম এসেছিল একটা দল ইউরোপিয়ান तर मूल फांगशन हल्वशन स्कलार जरा सब धर्मवल्बी स्कलर आलोचक सम्प्रीति आदर्श स्थपन होते विषय करा जाए कि पश्चिमारा तो अधिकांश ही हल ख्रीटान त পাশ্চাত্যের মুসলমানদেরকে উদারতার শিক্ষা দিতে ভালো কথা তো সেই মধ্যে আমাদের একজন পরিচিত ব্যক্তি ছিলেন তিনি একটা কথা বলেছিলেন তাদেরকে লক্ষ্য করে সেই কথাটা আমি আপনাদেরকে শুধুমাত্র দৃষ্টান্ত হিসেবে শুনায় দিই বুঝাই দিই যে আসলে প্রকৃত উদার কারা বলা হলো যে আপনারা আসছেন আমাদেরকে উদারতা শিক্ষা দিতে ভালো কথা যে ইহুদি ধর্মের সঙ্গে ইসলাম ধর্মের উদারতার শিক্ষা দেওয়ার দরকার খ্রিস্ট ধর্মের সঙ্গে ইসলামের উদারতার শিক্ষা দেওয়ার পৌঁছে আছি আপনারা ওই পর্যন্ত পৌঁছতে আরো তিন হাজার বছর দরকার বললো কেমনে দেখেন আপনারা যে পয়গম্বরকে মানেন সেই পয়গম্বরের নাম হলো ইসা আল ইসালাম ইহুদিরা যে পয় নবী হিসেবে এবার আসেন এক এক অন্য ধর্মের নবীদের সম্পর্কে কি কি তাদের বিশ্বাস এবং কি তাদের আচরণ আমরা দেখে নেই আসেন আমাদের মুসলিম বিশ্বের মধ্যে পোনে দুইশ কোটি মুসলমান আজকে পৃথিবীতে আছে। সারা পৃথিবীর যে কোনো অঞ্চলে যান যেখানে মুসলিম এলাকা মুসলমানদের মুসলমানদের যান যান। মহল্লায় বংশে পরিবারে ঘরের মধ্যে একশো জন মুসলমান পুরুষকে একত্রিত করলে সেখানে অন্তত তিন থেকে পাঁচ জনের নাম দাঁড়াবে মুসা এবং ঈসা কথা ঠিক না বে ঠিক সেখানে আপনি নাম পাবেন মারিয়ামের নাম পাবেন মুসলমানদের মেয়েদের মধ্যে ঈসা আল ইহ মায়ের নামে মুসলমান দা তাদের কন্যা নাম রাখে নবী ঈসা আল ইসালাতামের নামে মুসলমান দা তাদের সন্তানের নাম রাখে তন্নতন্ন করে তল্লাশি করলে সুইশো কোটি খ্রিস্টানের কোন একটা ঘরের মধ্যে মুহাম্মাদের নামে একটা পুরুষ সন্তান খুঁজে পাওয়া যাবে কাজে আমরা তোমাদের নবীকে সম্মান জানাই আমরা ইনোসেন্স অব ইসা নামে কোনো কাল্পনিক কোন মিথ্যা চলচ্চিত্র আমরা তৈরি করি না বিশ্ব মানবতার মুক্তির মহাদুত নবী মুহাম্মদ আরবির চরিত্রকে কলঙ্কিত করবার জন্য ইনোসেন্স মুহম্মদ নামে কলঙ্কিত মিথ্যা জালিয়াতি তোমরা চলচ্চিত্র নির্মাণ করো এই কথাগুলো বলার উদ্দেশ্য কি আমি আমার মুসলমান ভাইদেরকে একটা কথা বোঝাতে চাই যে ইসলামের উদারতা সম্পর্কে আত্মবিশ্বাস থাকতে হবে আমাদের আজকে আমাদের মুসলমানদেরকে এই হীনমান্যতার শিকার করে দিয়েছে অপপ্রচারের মাধ্যমে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় একটা মিথ্যা কথাকে একশো বার বলো একশো বার বললে ওইটা সত্যে রূপান্তরিত হয় এই ছিল হিটলারের তথ্যমন্ত্রী প্রচারমন্ত্রী মন্ত্রী গোয়েবল্স থিউরি এই জন্য তখন সে হিটলারের পক্ষে সারা দুনিয়ার মানবতাকামী মানুষের বিপক্ষে সে প্রতিদিন একটা করে মিথ্যা থেকে সন্ধ্যা রেডিও টেলিভিশনের মাধ্যমে প্রচার একশো দেখা যেত ঠিকই মানুষ বিশ্বাস করতেছে একটা কথা যখন এতবার কইতেছে হইতেছে মিথ্যা হইতে পারে সেই গোয় বলছেন তার সেই থিওরি আজকে গোটা দুনিয়ার ইসলাম বিদ্বেষীরা ইসলামের বিপক্ষে প্রয়োগ করা শুরু করেছে বিবিসি সিএনএন ভয়েস অব আমেরিকা থেকে নিয়ে শুরু করে জাতীয় আন্তর্জাতিক মিডিয়াগুলোর মাধ্যমে সারা দুনিয়াতে ইসলামের বিরুদ্ধে সমস্ত অপতৎপরতা গুলো মিথ্যা সংবাদগুলো প্রচার করতে করতে করতে করতে আজকে এমন এক পর্যায়ে তারা উপনীত করেছে মুসলমানের সন্তান আজকে ইসলামকে বিশ্বাস করতে পারে না মোহতারাম হাজিরিন বড় দুঃখ এবং পরিতাপের ব্যাপার এটা আমাদের জন্য এই জন্য আমি বললাম ও মুসলমান নিজেরা হীনমন শিকার হবানা আলহামদুলিল্লাহ ইসলাম ধর্ম সেই ধর্ম যে ধর্মের মধ্যে অন্য ধর্মের সঙ্গে সম্প্রীতির আদর্শ ইসলাম শিক্ষা দিয়েছে আল্লাহর কোরআন পরিষ্কার বলেছে তোমরা অন্যান্য জাতি অন্যান্য ধর্মাবলম্বীদের উপাস্য যারা তাদের ব্যাপারে তোমরা কটু মন্তব্য করবে না গালাগালি করবে না তাদেরকে আজেবাজে কথা তোমরা বলবে না কেন কারণ তুমি যখন হিন্দুর প্রতিমাকে নিয়ে আজে বাজে কথা বলবে তখন হিন্দু তোমার মহবুদ্ধ করো সেই মাহবুদকে নিয়ে গালাগালি করবে কাজী প্রকারান্তরে তুমি যদি আরেকজনের উপাস্যকে গালি দাও তাহলে প্রকারান্তরে তুমি নিজেই তোমার মাহবুত গালি দিলা এটা হলো ইসলামের থিওরি ইসলাম উদার আদর্শ শিক্ষা দিয়েছে গালাগালি শিক্ষা দেয় না অন্যান্য কলঙ্কিত আদর্শের উপর চরিত্রের উপর কালিমা লেপন করতে চায় না কোন ধর্ম প্রণেতাকে নিয়ে মুসলমানরা কোন রচনা করে না মোখতার মহাজ আলহামদুলিল্লাহ এটাই হলো ইসলাম এবং এটাই হলো ইসলামের উদারতা কথা ঠিক কিনা যাই হোক আমি বলতেছিলাম আল্লাহাক রব্বুর আলমিন এই দিনে মুক্তি দিয়েছেন এই কারণে আমরা আশুরার দিনে রোজা রাখি মুহম্মদ আরবি সাল্ল আলহিম বললেন অনুসারী হলো মুসলমান জাতি নামের অনুসারী একটা কামের অনুসারী হলো আর একটা কথা ঠিক কিনা বর্তমান সময়ের দৃষ্টান্ত দিলে ভালো করে বুঝবেন দৃষ্টান্তটা মানুষের রানিং টাইম যে সমস্ত সমস্যা মানুষ সময় বর্তমান সময়ে করে সেগুলো দিয়ে দিলে বুঝবেন এই জন্য বলতেছি আলোচনা করা আমাদের উদ্দেশ্য না পলিটিক্যাল একটা কোনো দলের নাম উল্লেখ না করে দেখবেন যখনই কোন দল ক্ষমতার পরিবর্তন তো হয় না ক্ষমতার পরিবর্তন অতীতেও হয়েছে কেমন পর্যন্ত ক্ষমতার পরিবর্তন আগে পরে হবে যখনই কোন দল কোন নেতা নেত্রী নতুন ক্ষমতায় আসেন নতুন করে তখন তার দুই ধরনের অনুসারী পাওয়া যায় ধরনের অনুসারী ধরনের এক হলো যারা আগেও অনুসারী ছিল। এখনো অনুসারী আছে ক্ষমতায় যখন ছিল না তখনও অনুসারী ছিল জেলখানায় যখন ছিল তখনও অনুসারী ছিল নির্বাসনে যখন ছিল তখনও অনুসারী ছিল ক্ষমতায় এখন আসছে এখনো অনুসারী আছে যদি কোনোদিন আবার ক্ষমতা থেকে চলে যাও তখনও তারা অনুসারী থাকবে এই রকম হলো এক শ্রেণীর অনুসারী আছে কথা ঠিক না বে ঠিক আবার আরেক শ্রেণীর অনুসারী থাকে যাদেরকে বলা হয় বসন্তের ককিল কি বলা হয় অর্থাৎ যখন শুধুমাত্র সিন্নিবিলি হয় তখন তারা মসজিদের মুসল্লি সিন্নিও নাই মসজিদেও নাই আছে না নাই সরকারি দল করে কতদিন জিজ্ঞাসা করলেন লিডার আপনি এত দলবদল করেন কেন আপনার তো চরিত্রটা ভালো না মানুষ তো খারাপ পয় আপনাকে তো লিডার জবাব দেয় মেয়ে কে বলছে আমি দলবদল করি আমি দল একদল করি মেয়ে কি দল একদল করেন হয় আমি এক দল করি আর আমার দলের নাম হলো সরকারি দল আমি দল বদলাই না সরকার বদলে যায় তা আমার দোষ কি আছে না না দেখবেন এখন কিছু মানুষ আছে তারা আবার সরকারি দল আছে না নাই তো এদেরকে বাংলা ভাষায় বলা হয় বসন্তের কোকিল বসন্তকাল আসলে কোকিল গান গায় বসন্তও নাই কোকিলের আর কোন গানও নাই বলতে চাইতেছিলাম টেম্পোরারি অনুসারী স্থায়ী অনুসারী না অস্থায়ী অনুসারী অস্থায়ী মানে যখন দেখো সুবিধা আছে তখন অনুসারী যখন দেখো সুবিধা নাই তখন অনুসারী না নবী মুসার কথা যখন তোমাদের মনোভূত হয় তখন অনুসারী না তখন তোমরা সত্যিকার অনুসারী নয় খ্রিস্টানরা ঈসা আল ইসলামের সত্যিকার অনুসারী নয় বরং ইসা মুসা আল ইসলামের সত্যিকার অনুসারী হলো মুসলিম জাতি কারণ কারণ হল মুসাআসালাম ইসা তারা যখন দুনিয়াতে আগমন করেছেন তারা তাদের জাতিকে বলে যে আমরা চলে উম এরপরে চলতে চলতে এমন একটা সময় আসবে যখন এই পৃথিবীতে আল্লাহাক রব্বুল আলমিন আখেরি পয়গম্বরকে প্রেরণ করবেন সেই পয়গরের নাম সেই পয়গম্বরের নাম হবে আহমদ সেই পয়গম্বরের নাম হবে মোহাম্মদ সেই পয়গম্বর যখন আসবেন তখন তোমরা আমাদের আদর্শ বাদ দিয়ে আমাদের ধর্মকে বাদ দিয়ে সেই শেষ নবীর হাতে হাত রেখে তোমরা তার আদর্শ দুনিয়াতে বাস্তবায়ন করবার চেষ্টা করবা এটাই হলো তোমাদের প্রতি আমাদের উন্মতের প্রতি আমাদের সর্বশেষ মসিহক এটা ইসা আল ইহিসাল তার উন্মত বলে গিয়েছিলেন এটা মুসা আল ইহি সালাম তার উন্মত বলে গিয়েছিলেন আল্লাহর কোরআন প্রমাণে কথার কোরআন দক্ষ ভাষায় বলেছে এই ইহুদিরা তারা অপেক্ষায় ছিল যে শেষ নবী একজন আসবে মুসালিসালাম বলে গেছেন সেই নবীর অনুসরণ করতে যে নবীর নাম হবে আহমদ আমি সেই নবী আহমদের সুসংবাদ দেওয়ার জন্য তার সংবাদ প্রচার করবার জন্য আমি আল্লাহর পক্ষ থেকে নবী হিসেবে দুনিয়াতে আগমন করেছি মোখতারাম ঈসা আলহ ইসলামের বক্তব্যের মধ্যে ছিল যে শেষ নবী আসলে তার অনুসরণ করবা মুামের আদর্শের মধ্যে তোমরা তার দিন এবং তার আদর্শ গ্রহণ করবা কিন্তু যখন আখের মোহাম্মদ আরবিআলাম আল্লা পক্ষ থেকে আসমানি কিতাব কোরআন তারা চিন্তা করলো এখন যদি আমরা পাবলিকের এর কাছে আখেরি পয়গম্বরের পরিচয় দিয়ে যদি আমরা শেষ নবীর কথা মানুষকে বলে দেই তাহলে মানুষগুলো সব দলে দলে শেষ নবীর শেষ নবীর অনুসারী হয়ে যায় তাহলে আমাদের হালুয়া রুটি বন্ধ হয়ে যাবে আমাদের হাদিয়া তোহফা বন্ধ হয়ে যাবে আমাদের ঝাড়ফুকের ব্যবসা চলবে না আমাদের হালুয়া রুটির ব্যবসা চলবে না আমাদের এই গদ্যগির ব্যবসা নিজেদের স্বার্থ উদ্ধার করবার জন্য সুতরাং ইসা নবীর অনুসারীরা শেষ নবী কে মানল না মুসানবীর অনুসারীরা শেষ নবীকে মানল না তারা শুধু শেষ নবীকে মানলো না ব্যাপারটা এখানেই নয় বরং যখন তারা শেষ নবী কে মানল না তখন তারা না ব্যাপারটা এতটুকুই নয় বরং তারা নবী মুসা রে হিসার কথাটাও তো তারা মানল না নবী মুসাকে এতদিন মানছ বেটে এখন মানুষ না কেন কয় এখন মানলে তো হালুয়া রুটি বন্ধ হয়ে যাবে যতদিন নবী ঈসা আল ইসালামের নামে ধান্দাবাজি করা গেছে ততদিন ধান্দাবাজি করেছে আর যখন দেখেছে নবী মুসা ঈসালিমা লামের কথা মানলে শেষ নবীর উপর ইমান গ্রহণ করতে হয় তখন তারা শেষ নবীর নবী মুহাম্মদের দুশ্মন নয় বরং আজকের পৃথিবীতে যত ইহুদি খ্রিস্টান রয়েছে তারা নবী মুসা এবং ইসার এই দুশ্মন হাজিরিন। আল্লাহ নবী মুদ এ কথাই বললেন যে বেজাল অনুসারী করছি। কেমন পর্যন্ত সম্মান করবো মরার পরেও সম্মান করবো জাননাতে গেলেও মুসাআল ইসলামকে আমরা সম্মানই করবো ইনশাল কথা ঠিক না বেঠিক না হাতুীন কুম নবী সুতরাং মুসাআলি সালাতামের উপর আল্লাহর পক্ষ থেকে নিয়ামত হয়েছে আল্লাহর পক্ষ থেকে নবী মুসাআসালামকে নাজাদ দেওয়া হয়েছে কারণে এই জন্য আমরা যে রোজা রাখতাম আসুরার দিনে সেই রোজাটা অব্যাহত থাকবে মুসলমানরা অনুসরণে এবং তার স্মৃতিতে উমতে মোহাম্মদীয় রোজা পালন করবে তাহলে আসুরার দিনের রোজা আল্লাহর পয়গম্বর রাখতে বললেন আর কি বললেন এরপরে এসে বললেন সুম আশুরা ও খালিফুফ আমার উন্মত রোজা রাখবে ও খালিফুফি হিল তবে ইসলাম ইজ দ কমপ্লিট কোড অফ লাইফ ইসলাম হলো একটা ইসলাম হলো একটা স্বতন্ত্র ধর্ম স্বতন্ত্র আদর্শ পূর্ণাঙ্গ আদর্শ এবং ইসলামের প্রত্যেকটা আদর্শের মধ্যে হবে সুতরাং আমার পয়গম্বর আমার উম্মতেরা তোমরা আসুরার দিনের রোজা ক্ষেত্রে ইসলামের সকিয়তা স্বাতন্ত্র তোমরা রক্ষা করে চলবা কিভাবে আল্লাহর পয়গম্বর বললেন আসুরার দিনে ইহুদিরা রোজা রাখে দিন রোজা রাখবা পরের একদিন রোজা রাখবা এভাবে ইহুদিরা রোজা রাখে একদিন মুসলমানরা শুধু একদিন রোজা রাখবে না কমপক্ষে দুই দিন রাখবে অথবা তিন দিন রাখবে এইভাবে মুসলমানদের রোজা ইহুদিদের রোজার থেকে পার্থক্য হয়ে যাবে মুসলমান ইহুদির থেকে পার্থক্য হয়ে যাবে ধর্ম পালন করবার ক্ষেত্রে ইসলাম জগা মার্কা কোন ধর্মের অনুসরণ করবার সুযোগ দেয় নাই শুক্রবার দিন জুমার নামাজ শনিবার দিন দুর্গাপূজা রবিবার দিন মোহারমের তাজিয়া মিছিল এই সমস্ত ভণ্ডামের সুযোগ ইসলামের মধ্যে নাই ইসলামের মধ্যে নাই ইসলাম উদারতার ধর্ম ইসলাম কিসের ধর্ম উদারতার ধর্ম খুব ভালো করে মনে রাখবেন এই উদারতা আমাদেরকে অন্য কোন জাতির কাছ থেকে শিখতে হবে না বরং ইসলামের মধ্যে যেই উদারতা আছে আজ সেই উদারতা যদি পৃথিবীর সমস্ত জাতিগুলো গ্রহণ করতার কসম খেয়ে বলছি বলছি আজকের একবিংশ শতাব্দী আজকে জাম নামের আগুনে জলে সরকার হতো না আলহামদুলিল্লাহ ঈসা নবীর নামে নাম রাখা হয়েছে ঈশা এমন সন্তান মুসলমানদের মধ্যে আসেনা নাই আসেনা নাই এই মজলিসের মধ্যে খোঁজ করলে আবারও বলছি সোয়া দুইশো কোটি খ্রিস্টান এই দুনিয়াতে আছে খুঁজে দেখে নেমে নিয়ে আসেন যে একটা খ্রিস্টান তার সন্তানের নাম মোহাম্মদের নামে মোহাম্মদ রেখেছে খুঁজে পাবেন না কারণ তাদের অন্তরের মধ্যে উদারতা নাই আপনি যদি আমার নেতারে গালি দেন আমি যদি আপনার নেতার গালি দিই আমার মধ্যে আর আপনার মধ্যে কোনদিন খাতির হবে কেন আজকে আমাদের মধ্যে রাজনৈতিক এত দন্দশ হিংসা কারণ কারণ তো বুঝেনি কারণ পরস্পর কর্মীরা অপর নেতা নেতৃত্বকে সম্মান এবং শ্রদ্ধা দিতে জানে না বলেই এত দ্বন্দ্ব এবং সংঘাত মোহতারাম মহাজিন আমি সেদিকে যাবো না কিন্তু এতটুকু বলবো নির্মান শ্রদ্ধা ভালোবাসা প্রদর্শন করতে হবে তবেই গিয়ে সম্প্রীতির আদর্শ কায়েম হবে তুমি গালি দিবা আমার বাপরে আর আমার গলায় ধরে বলবা যে দোস্ত তোমার সঙ্গে আমার খুব খাতির সম্ভব কোনদিন তুমি আমার মাকে অপমান করবা আর বলবা তুই আমার জিগিরি দোস্ত তোমার সঙ্গে আমার কোনদিন দোস্তি হবে কোনোদিনও দোস্তি হবে না সম্মান এবং শ্রদ্ধা যখন তুমি যেদিন আমার বাপ কে সম্মান করতে জানবা যেদিন তুমি আমার মায়ের সামনে শ্রদ্ধা অবনত হতে জানবা আমি যেদিন তোমার বাবা মাকে শ্রদ্ধা করতে জানবো সেদিন আমার সঙ্গে তোমার সঙ্গে ভালোবাসা বৃদ্ধতা মহাব্বত আন্তরিকতা উদারতার সম্পর্ক তৈরি হতে পারে ধর্মের যারা মহান ব্যক্তিত্ব ছিলেন তাদেরকে আমরা শ্রদ্ধা এবং সম্মান জানাই কত ঠিক না বেঠিক ঠিক আলহামদুলিল্লাহ আজো পর্যন্ত জন্য বলেছিলাম মুসলমান ইসলাম ধর্মের মধ্যে যেই প্রকৃত উদারতা আছে সেই উদারতা যদি মুসলমানরা শুধু অনুসরণ করত আর পৃথিবীর মানুষের জন্য শান্তির জাননাতে রূপান্তরিত হতো আলহামদুলিল্লাহ আজ এই একবিংশ শতাব্দী দুই সালের উনত্রিশে সেপ্টেম্বর আজকের পৃথিবীতে দাঁড়িয়ে আমি যদি সারা পৃথিবীর দিকে একবার চোখ বুলাই চোখ বুলাই তাহলে আলহামদুলিল্লাহ জাতি বলবেন হুজুর প্রমাণ কি কোরআন হাদিসের প্রমাণ তো আছে এতক্ষণ যা বললাম অনেক কথা এবার আসেন শুধুমাত্র কোরআন হাদিসের প্রমাণ না সরে জমিনের রিপোর্ট দিব বাংলাদেশের মধ্যে ১৬ কোটি মানুষ আদম হিসাব অনুযায়ী প্রায় এইটটি হলো মুসলমান আর বাকি দশ কিছু বেশি আছে এখানে হিন্দু ধর্মবলম্বী আর আদার্স আছে কিছু বাংলাদেশের পার্শ্ববর্তী আরো দুটি দেশ আছে একটা দেশ হলো বিশাল দেশ ভারত ইন্ডিয়া বাংলাদেশের চেয়ে প্রায় পঞ্চাশ গুণ বড় হবে একটা বিশাল দেশ আরো কম বেশি হতে পারে আর বাংলাদেশের আরেক দিকের সীমান্ত লাগোয়া দেশ আরেকটা আছে মায়ানমার যেটাকে মানুষ আগে এখনকার নাম মায়ানমার। মায়ানমার এই ভারত বাংলাদেশ পাশাপাশি তিনটা দেশ বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ যেমন মুসলমান ভারতের সংখ্যা সংখ্যাগরিষ্ঠ মানুষ হলো হিন্দু ভারতে মুসলমান আছে না নাই তিরিশ কোটি মুসলমান ভারতে আছে মায়ানমারের সংখ্যাগরিষ্ঠ মানুষ হলো বৌদ্ধ সেখানে মুসলমান আছে না নাই শুধু এক রাখাইন স্টেট যেটার ঐতিহ্য ঐতিহাসিক নাম হল আরাকান সেই শুধু এক আরাকানের ৫০ লক্ষ লক্ষ মানুষের মধ্যে লক্ষ মুসলমান আর বাকি সারাদেশ মিলায় মুসলমানরা হলো সংখ্যালঘু মুসলমানরা সংখ্যা সংখ্যালঘু আর ভারতে মুসলমানরা সংখ্যালঘু ভারতে হলো হিন্দুরা সংখ্যা গরিষ্ঠ। আর মায়ানমারে হলো বৌদ্ধরা সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠ আমি শুধু তুলনার সুবিধার্থে আপনাদেরকে বলবো করবার সুবিধার্থে বলবো। যে কোনো থেকে কোন লাগবে না যে কোনো সাধারণ ইতিহাসের পাঠক ভূগোলের গবেষক ইতিহাস গবেষক যে কারো রেফারেন্সে ভারত বাংলাদেশ মায়ানমারের ৫০ বছরের ইতিহাস পড়েন বাংলাদেশের স্বাধীনতা পরবর্তী সাতচল্লিশ বছরের ইতিহাস অন্য দুই দেশের সাতচল্লিশ বছরের ইতিহাসের সঙ্গে কম্পেয়ার যদি করেন তাহলে আমি ইতিহাস পাঠ করে ইতিহাসের সন্তালিক বলে দিতে পারব সাম্প্রদায়িক দাঙ্গার মাধ্যমে ভারতের বিভিন্ন প্রদেশে সংখ্যালঘু মুসলমানদের রক্তরিক যন্ত্র ইতিহাসের বর্বরতম হত্যা যজ্ঞের মাধ্যমে লক্ষ লক্ষ মুসলমানদেরকে যেভাবে হত্যা করেছে নাফ নদীর পানি মুসলমানদের রক্তরঞ্জিত হয়ে গিয়েছে বঙ্গোপসাগরের উত্তাল তরঙ্গ আজকে মুসলমানদের পাশে বাধা পড়ে গেছে মুসলমানদের ঘরগুলোকে আজকে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেওয়া হয়েছে বাংলাদেশের সীমান্তে দাঁড়িয়ে যখন আপনারা দেখবেন এখনো দেখা যায় সাম্প্রদায়িক দাঙ্গার মাধ্যমে পনেরোই আগস্ট থেকে আজকে সেপ্টেম্বর পর্যন্ত এক মাস চার দিনে কম করে না মুসলমানকে ওরা কচু কাটা করে হত্যা করেছে পাঁচ লক্ষাধিক মুসলমান আমি চ্যালেঞ্জ করে বলতে পারি বিগত পঞ্চাশ বছরে সাম্প্রদায়িক দাঙ্গার মাধ্যমে উগ্র সাম্প্রদায়িক মায়ানমারের মহু বৌদ্ধদের সেই তুলনায় আমার সোনার বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমানের বাংলাদেশে এক শতভাগের এক ভাগ সংখ্যালঘু নির্যাতনের ঘটনা ঘটে নাই দৃষ্টান্ত দিলে আর ভালো করে বুঝবেন দৃষ্টান্তটা শুনতে একটু কারো কাছে খারাপ মনে হতে পারে ক্ষমা করবেন আমাকে কিন্তু দৃষ্টান্তের দ্বারাই প্রত্যেকটা ব্যাপার স্পষ্ট হয়ে উঠে বন্ধুর সঙ্গে ভালো জিনিস কথা ঠিক কিনা বন্ধুত্ব রক্ষা করা এটা উত্তম মহৎ গুণ উত্তম চরিত্র বন্ধুত্বের বন্ধুত্ব রক্ষা করা কিন্তু বন্ধুত্ব রক্ষা করতে গিয়ে এর সীমা পরিসীমা নাই করতে হবে। আপনার আপনার বন্ধু বাড়িতে আসে ভালো কথা বন্ধুকে বাড়িতে দাওয়াত দিতে হবে বন্ধুর জন্য বাড়ির দুয়ার খোলা রাখতে হবে বন্ধু যখন বাড়িতে আসবে তাকে আপ্যায়ন করতে হবে বন্ধুর সঙ্গে সময় দিতে হবে বসে গল্প করতে হবে কিন্তু এটার একটা লিমিটেশন আছে এর একটা সীমা আছে কতদূর সীমা বন্ধুর বন্ধুত্বের সীমা হলো কোন রুম ড্রয়িং রুম চিনেন আগের কালে আমরা বলতাম বৈঠকখানা তারও আগে বলতাম কাছারি ঘর আগে কাছারি ঘর থাকতো আসল বাড়ি থেকে দশ দূরে বিশ দূরে আলাদা ওটা বাইরের বাইরের মানুষ বন্ধু বান্ধব নিয়ে কাছারি করে থাকবা ঘরের মধ্যে এখনো গ্রামে গঞ্জে কাছারি ঘর আসে না নাই আস্তে আস্তে আমরা সোশ্যাল হইলাম আমরা কালচার হইলাম সভ্য হইলাম কাছারি ঘর নাই এখন হয়েছে ড্রয়িং রুম সুন্দর করে ঘরের সঙ্গে ড্রয়িং রুম হোক মেনে নিলাম আপনার বন্ধু আসে বন্ধুর সঙ্গে আপনি ড্রয়িং রুমে বসেন চা খান পান খান বিড়ি খাওয়ার অভ্যাস থাকলে ওটাও খান তাও না করব না খালি মত পর্যন্ত যায় না গাঞ্জা খায় না হিরোইন খাই না বিড়ি পর্যন্ত গাঞ্জা হিরোইন মদ এগুলি না খে বিড়ি আর সিগারেট পর্যন্ত সীমিত থাকেন আর যদি বেশি খাইতে পৌঁছায় হুক্কা খান তো বন্ধু বান্ধব নিয়ে কোন পর্যন্ত সীমানা ড্রয়িং রুম পর্যন্ত ড্রয়িং রুমে আপ্যায়ন করেন বন্ধুকে গল্প করেন ঘন্টার পর ঘন্টা কতদূর কতদূর বন্ধু যদি মোটামুটি হালকা পাতলা বন্ধু হয় ড্রয়িং রুম বেশি ঘনিষ্ঠ বন্ধু হলে ডাইনিং রুম কিন্তু বন্ধু যদি ড্রয়িং রুম এর সীমানা এর মধ্যে আমার সতী স্ত্রীর সঙ্গে রক্তি যাপন করতে চায় তার সঙ্গে যদি করতে চায় বন্ধুত্বকে সেখানে গলা টিপে হত্যা করবার নামই হলো মানবতা কথা ঠিক না বে ঠিক বন্ধু থাকবি ড্রয়িং রুম এ ভালো জিনিস কথা ঠিক ড্রয়িং রুমে আইবি চা খাইবি খাতির আছে বেশি খাতির হলে ডাইনিং রুমে যাবি খাবি ভাত খাইতে খাইবি যদি গছ খিচুড়ি খাইতে মনে যায় বৃষ্টির দিনে তাও খাবি যদি মনে হয় কাঁচি বিরিয়ানি তাও না খাওয়ামু। সব খাবি কিন্তু ডাইনিং রুম পর্যন্ত তোমার চূড়ান্ত সীমানা খবরদার যত ঘনিষ্ঠ বন্ধুই হ যত অন্তর যে বেডরুম যদি তুমি শেয়ার করতে চাও যদি আমাদের দাম্পত্য সম্পর্কের মধ্যে তুমি শেয়ারিং করতে চাও এখানে বন্ধুত্ব চলবে না এখানে উদারতার অর্থ হলো বন্ধুর বুকের মধ্যে তখন বিপুৎ বন্ধুর কলার মধ্যে কোনো আপত্তি নাই হোটেলে একসাথে বসে খাবার খাবো নাস্তা করব। কোনো আপত্তি নাই আপনি বিফ খাইবেন না সমস্যা নাই আপনি মাটন খান আমি বিফ খাবো আপত্তি আছে আপত্তি নাই আমি তোমাকে বিফ খেতে বলবো না কারণ পশুর রক্ত দিয়ে আমি কোনোদিন তোমার সঙ্গে হোলি খেলবো না কোরবানির পশুর রক্ত দিয়ে আমি তোমার চেহারাকে কোনোদিন রঞ্জিত করে দেব না কারণ এটা তোমার ধর্ম অনুভূতি আঘাত করবে তাহলে আমি তোমাকে গরুর না। কারণ তোমার ধর্ম এইটাই হলো বন্ধুত্বের সীমা তুমি আমাকে দাওয়াত দেবা আমি তোমার বাড়িতে যাবো সামাজিক অনুষ্ঠান দাওয়াত দিয়েছ আমি তোমার মেয়ের বিয়েতে যাবো তোমার কোনো ব্যবসায়িক আয়োজন তোমার দোকানে তুমি অনুষ্ঠান করেছ আমি তোমার দোকানে যাব, তোমার মিল ফ্যাক্টরিতে অনুষ্ঠান দাওয়াত করেছ আমি যাব। আমার ফ্যাক্টরিতে তুমি আসবা আমার দোকানে এ পর্যন্তই ক্যান্ত থাকবে কিন্তু আমার মসজিদ এটা আমার আর আমার রবের একান্ত পার্থক্য আমার সঙ্গে আমার রবের একান্ত পার্সোনাল সম্পর্কের জায়গা তোমার পূজা মন্ডপ কারণে যারা বন্ধুদের সঙ্গে বেশি মাখামাখি করে খবর আছে আমাদের কাছে উপরতলার খবর আছে এই সমস্ত ভদ্র পরিবার অধিকাংশ ক্ষেত্রে মধ্যে বিচরণ করে। এদের অধিকাংশ পারিবারিক জীবনে দাউদাউ করে অশান্তির আগুন জ্বলছে কেন জ্বলছে জানেন এই সমস্ত হাই সোসাইটি আপনাদের ইকবাল রোড থেকে শুরু হাই সোসাইটির এই পর্যন্ত আমরা যা আছি আমরা হলাম লো সোসাইটি আমরা এখান থেকে আরেকটু যান তারপরে ধানমন্ডি আরেকটু যান তারপরে গুলশান আরেকটু যান তারপরে বনানি আরেকটু তারপরে ডিওচেস আরেকটু যান তারপরে উত্তরার নতুন নতুন সেক্টর গুলো সেখানে হাই সোসাইটির সভ্যতা তাদের সংস্কৃতি করবার উপায় হলো এই পাঁচ বন্ধু জনের পাঁচটা গাড়ি আছে প্রত্যেকের গাড়িতে যার যার ওয়াইফ ড্রাইভিং সিট পাশে বসা পাঁচটা চাবি নিয়ে লটারি করবে পাঁচটা চাবি এটারে বাক্সের মধ্যে রাখবে এরপরে চোখ বন্ধ করে তুমি তার সঙ্গে যাই ইচ্ছা করে পারো কল্পনার কাহিনী বলতেছি না এই ঢাকার শহরের রিয়েলিটি বললাম এই ঢাকার শহরের রিয়েলিটি বললাম মোখতারামাজিন এই সকল সভ্যতা ঘরের মধ্যে টাকা থাকতে পারে সম্পদশালীতা থাকতে পারে বিপুল পরিমাণ পৃথিবীর সমৃদ্ধি তারা অর্জন করতে পারে দাম্পত্য জীবনে সুখ তাদের ঘরে নাই থাকবে কেমনে উদযাপনের দিন নিজের বউরে আরেকজনের কাছে ভাড়া দিয়ে যে আরেকজনের বউ নিয়ে ফুর্তি করতে পারে তার ঘরে কোনো দিন অন্তত দাম্পত্য সুসম্পর্ক শান্তি কায়ে হতে পারে না কথা ঠিক না বেঠিক এই জায়গাটা শেয়ারিং চলে না শেয়ারিং চলে না। এই জায়গায় শেয়ারিং চলে না আমার মা কে তুমি মা ডাকো ভালো কথা আমার বাবাকে তুমি বাবা ডাকো সেটাও ভালো কথা ঠিক আছে যা দোস্ত বন্ধুর বাপকে চাচা না ডাক বাপ ডাকলাম বাপ চাচা ভাই ভাই কিন্তু কথা হলো বউকে বউ বন্ধুর বৌরে কথা ঠিক না বে ঠিক কারণ উদারতার ভুল ব্যাখ্যা আমাদেরকে শিক্ষা দেওয়া হচ্ছে উদারতার ভুল ব্যাখ্যা মোখতারাম হাজরিন ঢাকার শহর ঘুরেন এই দুই দিন রাস্তায় রাস্তায় যানজট জটের অবস্থা দেখলে মনে হবে যেখানে হিন্দুরা তাদের এলাকার রাস্তা বন্ধ করে এক দুই দিন পূজা করে সে ব্যাপারে আমি অন্তত কোনো কিছু বলতে চাই না কথা ঠিক কিন্তু লক্ষ্য করবেন এই পূজা মন্ডপ কেন্দ্র করে ঢাকার শহরের চিত্র না গোটা বাংলাদেশের টেকনাফ থেকে তুলিয়া পর্যন্ত আমরা ঘুরি সারা দেশে একই চিত্র বিজয়া দশমীর দিন ওদের যখন আপনার পূজার সর্বশেষ দিন থাকে না ওই দিন আমাদের মাহফিল থাকলে তিন ঘন্টা আগে রওনা করতে হবে কারণ শুধু ঢাকার শহর না গোটা বাংলাদেশ জামঝট প্রশ্ন করবেন যে হজুর হিন্দুরা যায় আপনি কি আমি সব হিন্দুরা শাসনে ফেলা হয়েছে এক ভাগ জাম হওয়ার কথা না জ্যাম হয় কেন কারণ প্রত্যেকটা পূজা মন্ডপকে কেন্দ্র করে হিন্দুর চেয়ে মুসলমানের ঢল কম থাকে না মুসলমানদেরকে ব্যাপক ভাবে অন্য ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসবের দিকে তাদেরকে আচ্ছা আপনি বলেন উৎসব অর্থ কি দুঃখ উৎসব মানে কি দুঃখ বেতনা আনন্দ আনন্দ উদযাপন এর নাম হলো উৎসব কথা ঠিক ধর্ম যার উৎসব যদি সবার হয় তাহলে তার অর্থ কি আমার ধর্ম হল আমার ধর্মের প্রথম কথা হলো তাওহীদ এবং একত্ববাদ ইসলাম ধর্মের প্রথম বুনিয়াদ সর্বপ্রথম বুনিয়াদ কি তাও এটাই হল ইসলামের প্রথম বুনিয়াদ ইসলামের সবচেয়ে বড় বুনিয়াদের নাম হলো তাওহীদ এবং একত্রবাদ একত্ববাদের নামই হলো ইসলাম হিন্দু ধর্মের নাম হলো কালীর পূজা দেওয়া হিন্দু ধর্মের নাম হলো বিভিন্ন ধরনের দেবতাকে বিশ্বাস করা শিক্ষার জন্য এক দেবতা সম্পদের জন্য আরেক দেবতা শান্তির জন্য এক দেবতা সব কিছু বহু খোদার মধ্যে ভাগ করে দেওয়ার নাম হলো হিন্দু ধর্ম এটা ঠিক না বেঠিক এই আলোচনা আমি যাব না বহুত্ববাদ এবং অনেক ক্ষোতাকে বিশ্বাস করা প্রত্যেকটা সেক্টরের জন্য আলাদা আলাদা এক একজন দেবতাকে বিশ্বাস করা এটা কতটুকু যুক্তি সঙ্গত কতটুকু এই আলোচনা আমি করব না শুধু বলতে চাই এটাই হলো হিন্দু ধর্ম ঠিক না বেঠিক দশটা হাত দরকার তার এত কিছু সামাল দেওয়ার জন্য হিন্দু ধর্মের বিশ্বাস ওদের ধর্মের আপনার সরস্বতী নামে একজন বিদ্যার দেবী আছে এটা তাদের ধর্মের ব্যাপার মুখতারামাজরিন অনেক দেব দেব এটাই হলো হিন্দু ধর্ম তাহলে আমার ধর্ম যদি হয় একত্রবাদ হিন্দু ধর্মের নাম হলো বহুত্ববাদ আমি যেমন এক একটা উপযুক্ত মনে করি হিন্দুরা বহু দেবতাকে পূজার উপযুক্ত মনে করে এই জন্য আমরা সারা বছর এক কোদাকে চেষ্টা করি ওরা বারো মাসে ১৩ দেবতার পূজা করে কথা ঠিক না ঠিক আমি কোন ভালো মন্দির বিশ্লেষণে যাচ্ছি না শুধু পার্থক্যটা বর্ণনা করতেছি আমাদের ধর্মের নাম হলো একত্রবাদ হিন্দু ধর্মের নাম হলো মূর্তি পূজাত মূর্তিকে পূজা করা এটাই হলো ওদের ধর্ম আল্লাহর এবাদত করা এটাই হলো ইসলাম ধর্ম তাহলে ধর্ম জারজার। যার তাহলে আমি এক কত এবাদত করবো এটা আমার ধর্ম এটাই ওদের ধর্ম কথা ঠিক তাহলে উৎসব যদি সবার হয় উৎসব যদি সবার হয় উৎসব মানে হলো আনন্দ তার অর্থ হলো একজন মানুষ অনেক খোদার পূজা করবে এটার উপরে আমি আনন্দ হব আনন্দিত হব একজন মানুষ সরস্বতীর পূজা করবে এতে যদি আমি আনন্দিত হই একজন মানুষ পূজা করবে এতে আমি যদি আনন্দিত কসম খেয়ে বলতে পারি আমার বাপের নাম মুসলমান হতে পারে সদ্য পুরুষের নাম মুসলমান হতে পারে যেই মুসলমান সেরেক দেখলে খুশি হয় সেরেক দেখে উৎসব করে ওই মুসলমান কোনোদিনও ইমানদার হতে এই কথা বলে আজ মুসলমান যুব প্রজন্মকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে আপনারা কল্পনা করতে পারবেন না খলিফতুল মুসলিমিন অমর এ ফারুক্লাহু থেকে হাদিস বর্ণিত তিনি বলেন হজরতে খলিফতুল মুসলিমিন অমরে ফারুক্লাহানহু হাদিস বর্ণনা করেন খবরদার খবরদার কোন মুসলমানের বাচ্চা কোন অমুসলিমের উপাসনালয়ে কশিন তোমরা যাবে না কারণ কি কারণ হলো আল্লাহর যে জমিনের মধ্যে খোদার জমিনের কোন মানুষ যখন কালীর পূজা করে খোদার জমিনে কোন মানুষ যখন সূর্যের পূজা করে খোদার জমিনে কোনো মানুষ যখন চন্দ্রের পূজা করে খোদার জমিনে কোন মানুষ যখন আগুনের পূজা করে আল্লাহর পয়গম্বরের হাদিসের মধ্যে হয়েছে না এইজন্য আসমানের দুয়ার খুলে যেখানে শেরেক হয় যেখানে পূজা হয় ওই জায়গায় আসমান থেকে সরাসরি গজব নাজিল হতে থাকে দিস ইজ দা অফ মুসলিম ইসলামী বিশ্বাস যেখানে খোদার সেটা কোনোদিন উৎসবের জায়গা নয় সেটা হলো খোদার গজবের জায়গা মহতারাম হাজরিন কথা আমার সংক্ষিপ্ত বলতেছিলাম যে আলহামদুলিল্লাহ এই যে মুসলমান পূজা করা হয় সেই জায়গায় সরাসরি ক্ষতার গজব নাজিল হতে থাকে যেমনি ভাবে যেখানে আল্লাহর এবাদত করা হয় আল্লাহর ঘর বাইতুল্লাহ আল্লাহর রহমত নাজিল হয় আল্লাহর পয়গম্বরের ঘর মসজিদ করা হয় সেই জায়গায় সরাসরি খোদার পক্ষে গজব নাজিল হতে থাকে এটাই হলো মুসলমানের বিশ্বাস ও মুসলমান কাজেই কোন মুসলমান ইচ্ছা করে খোদার গজবের জায়গায় যেতে পারে না খোদার গজবের জায়গায় যাওয়া বিভিন্ন দেব প্রতিমার পূজা করা হয় ওই সমস্ত জায়গায় যদি কোন মুসলমান যায় আল্লাহ না করুন আল্লাহ না করুন মানুষের হায়াত মৌতের কয় মিনিটের আল্লা না করুন কারো যদি মৃত্যু হয়ে যায় কোন বিজাতীয়দের ইবাদতের জায়গায় উপাসনার জায়গায় যদি কোন মুসলমানের মৃত্যু হয় তাহলে যেই ধর্মাবলম্বীদের উপাসনালয়ে যার মৃত্যু হবে কেয়ামতের হিসেবে খোদার দরবারে হাজির হবে চিরস্থায়ী জাহান্ন হবে তার ঠিকানা কাজে আজকে কিছু সুবিধার জন্য আর কিছু মূর্খতা বসত মুসলমানদেরকে দেখে নিয়ে এভাবে আজকে বিধর্মীদের সঙ্গে একাকার করে দিয়ে ধর্মের বন্ধনটুকুকে ভেঙ্গে ইসলামকে করতেছেন তাদের ব্যাপারে আর কিছু মানুষ আছে তারা সব আসল নাটের গুরু কাজেই দোস্ত আমাদের উদাত্ত আহ্বান মুসলমান আমাদের উদাত্ত আহ্বান হিন্দুরা পূজা করে করুক তাতে আমাদের কোন বিষয় না বাধার দেওয়ার কোন প্রশ্নই আসে না বরং হিন্দুরা যেন নির্বিঘ্নে তারা করতে পারে তারা যেন নিরাপদ ভাবে তাদের ধর্ম পালন করবার সুযোগ দিব কিন্তু তাদের কোনো ধর্মীয় উৎসবে কোনো মুসলমান কোনোদিন যোগদান করতে পারে না তারা যদি আমাদেরকে দাওয়াত দেয় আমাদেরকে পারিবারিক অনুষ্ঠানে দাওয়াত দিবা কোন সমস্যা নাই যাবো আমাকে সামাজিক অনুষ্ঠানে দিবা আমি যাব কোনো আপত্তি নাই ব্যবসায়িক প্রতিষ্ঠানে দেবে। আমি যাব। যদি কিছু খাওয়াতে তাহলে যদি কোনো হারাম খাবার না থাকে তোমাদের হাতে বলি দেওয়া কোনো পাঠা ছাগল যদি না হয় তাহলে কোনো আপত্তি নাই তুমি যদি বাজার থেকে মিষ্টি কিনে এনে খাওয়াতে চাও কোনো আপত্তি নাই শুধু গরুর লেদার আর সোনা দিও না কথা ঠিক শুধু গরুর লেদার আর সোনা দিয়ে পাক করো না আমরা গরুর সনা দিয়ে আমাদের কাছে আর কিছু চাও। আমরা তোমাদের কাছে ওই কচ্ছপের গোষ্ঠ খাবো না পাঠার গোষ্ঠ খাবো না মাছ খাওয়াইতে চাও মাছ খাবো নিমকি খাওয়াইতে চাও নিমকি খাবো মিষ্টি খাওয়াইতে চাও মিষ্টি খাবো চানাচুর বিস্কুট যা কিছু আছে সব খাবো তাতে কোনো আপত্তি নাই সামাজিক ব্যবসায়িক অনুষ্ঠানে খাবার দাবার খেতে কোনো আপত্তি নাই কিন্তু ধর্মীয় পূজা উপলক্ষে কোন খাবার অনুষ্ঠানের মধ্যে কোন মুসলমান সেখানে অংশগ্রহণ করতে পারে না সীমার সীমারেখাটা রক্ষা করতে হবে আমি আবার বলছি বন্ধুত্ব ভালো জিনিস ড্রয়িং রুম পর্যন্ত থাকবে বন্ধুত্ব আরো ঘনিষ্ঠ হলে ডাইনিং রুম পর্যন্ত যাবে কিন্তু যে বন্ধু ডাইনি সীমানা ক্রস করে আমার বেডরুমের মধ্যে প্রবেশ করতে চায় ওর বুকের মধ্যে ডাইরেক্ট ক্রস ফায়ারের মাধ্যমে ওই জায়গায় ওকে খতম করে দেওয়ার নামই হলো মানবতা বড় দুঃখ লাগে মুসলমান একটু আত্মমর্যাদা বুঝবার চেষ্টা করো যার মধ্যে আত্মমর্যাদা বোধ নাই পৃথিবীতে ওঠছে বড় খাটাস দুনিয়াতে আর কেউ নাই লজ্জা লাগার কথা মুখের মধ্যে ওরা হোলির লাল রক্ত লাল রং মেখে দিয়েছিল মুসলমানদের মেয়েদেরকে রাস্তাঘাটে অপমান করেছিল কথা ঠিক মোখতারাম হাজরিন যদি আমরা দিন রক্ত হাতের মধ্যে মেখে নেয়া তোমাদের দুইজন মেয়ের মুখে মেখে দেয় তখন কেমন লাগবে কথা ঠিক না বে ঠিক আমরা যদি তখন আমাদের কোরবানির রক্ত নিয়ে তোমাদের ওই দুর্গার মুখের মধ্যে মেখে দেয় তখন কেমন লাগবে তোমাদের তখন যেমন লাগবে যখন আমরা দেখি তোমরা তোমাদের ধর্মীয় হোলি উৎসবের মধ্যে আমার মেয়েকে আমার বোন কে মধ্যে লাঞ্চিত এটার নাম অসভ্যতা সোনার বাংলাদেশে অসভ্যতার কোন জায়গা থাকতে পারে না আমাদের দেশে শিয়া লেখক মীর মুশারফ হোসেন তার ঐতিহাসিক উপন্যাস বিষাদ সিন্ধু সাহিত্যের মানে অনেক উচ্চাঙ্গের গল্প অনেক সুন্দর লিখেছে উপন্যাস অনেক সুন্দর লিখেছে উপন্যাস এক জিনিস গল্প এক জিনিস নাটক এক জিনিস সিনেমা এক জিনিস বাস্তবতা আর এক জিনিস কথা ঠিক না বে ঠিক সিনেমায় প্রত্যেকদিন দেখা যায় নায়কারে একজন সকাল বেলায় একজনের বউ দুপুর বেলায় আর একজনের বউ রাত্রে বেলায় ওই বেটার মা সকালবেলা যার বৌ ছিল রাত্রে বেলায় তার মা পরের দিন সকালবেলা আবার তার মাইয়া এত চরিত্রের নাম হলো সিনেমা এত চরিত্রের নাম হলো নাটক এত চরিত্রের নাম হলো উপন্যাস মির মোশরফ হোসেন উপন্যাস লিখেছেন নিয়ে তিনি গাজাখড়ি শুধু গাঁজাখড়ি নয় হিরোইনার মার্কা অসংখ্য গল্প দিয়ে এটাকে ভরে ফেলেছেন কাজে মুসলমান সাহিত্যের জন্য অনেকে আমরা এই বিষাদ সিন্ধুপুরি আমাদের পাঠ্যপুস্তকের অনেক জায়গায় বিষাদ সিন্ধুর লম্বা অংশ আমাদের রেফারেন্স টানা যাবে না সেই ইতিহাসের আলোকে এই উপন্যাসের আলোকে আল্লাহ নবীর প্রিয় সাহাবি মুসলমানদের ৫০ বছরের এক সেনানায়কাবি সুফিয়ান নবী বলেছেন কোন মৃত ব্যক্তি মারা যাওয়ার পর সেই মৃত ব্যক্তি যত মহান হন সেই মৃত ব্যক্তি যত বড় হন সেই মৃত ব্যক্তি না ওই ব্যক্তি যার আল্লা উপর ইমান আছে ওই ব্যক্তি যার আখরাতের উপর ইমান আছে তার জন্য তিন দিনের বেশি শোক পালন করা এটা হারাম এটা হারাম এটা হারাম বোখারি শরীফের হাদিস হদিস আদাল সলা স্ত্রী যার স্বামী মারা গেলে সে তিন দিনের অতিরিক্ত আর কোনো মানুষের মৃত্যুতে কোনো পয়গম্বরের মৃত্যুতে কোন পয়গম্বরের সন্তানের মৃত্যুতে কোন বলির মৃত্যুতে কোন নেতার মৃত্যুতে কারো মৃত্যুতে তিন দিনের বেশি শোক পালন করা ইসলামের দৃষ্টিতে হারাম যদি বুখারি শরীফের হাদিস মানেন আল্লাহ নবীর হাদিস মানেন তাহলে আপনাকে এটা মানতে হবে দোস্ত কাজেই এই যে প্রতি বছর দশী মহার বিভিন্ন ধরনের শোকের সামগ্রী নিয়ে বিভিন্ন নিজের বুকের মধ্যে চাপড়াবে যে নিজের মুখের মধ্যে থাপ্পড় মারবে আফসোস করবে কান্নাকাটি করে চিৎকার করবে রহা করবে এভাবে নিজের কাপড় নিজে টেনে টেনে ছিঁড়ে এই সমস্ত কাজ যারা করবে মুখে প্রেমে তোমরা হাই হোসেন হাই হোসেন করতে করতে নবীর উম্মত থেকে খারেজ হয়ে গেলে এটাকে বলা হয় লুঙ্গি খুলে পাগরিবান্ধা কথা ঠিক না বেঠিক আল্লা পয়গম্বরের নাতি এই জন্য কথা ঠিক না বেঠিক ঠিক মোখতরাম হাজিরিনাজী হায় হোসেন হায় হোসেন করাপ তাজিয়া বের কর ডুগুগি পিটানো ঢোল বাজনা বাজানো এই যাবতীয় যা কিছুর আয়োজন করা হয় এগুলো করাও হারাম, করা অংশগ্রহণ করা হারাম এগুলোতে কোনো ধরনের সহযোগিতা করা হারাম এক পয়সা দিলে জাহান নামে যাওয়ার কারণ হবে কোন ধরনের সহযোগিতা করা কোনো ইমানদারের জন্য যে আল্লাহর উপর ইমান আছে আখরাতের উপর যার ইমান আছে স্পষ্ট হারাম স্পষ্ট হারাম তাহলে কোনো তাজিয়া ইসলামে নাই ইসলামে কোন এই ধরনের মার্সিয়া নাই আমাদের জাতীয় কবি কাজী নজরুল বলেছিল আল্লাহ নবীর কলিজার টুকরা শুধুমাত্র নবীকে নবীকে নবী বিশ্বাস করবার কারণে শুধুমাত্র আল্লাহকে রাত পরে বিশ্বাস করবার কারণে লক্ষ লক্ষ মুসলমানদেরকে গুলি করে আজকে হুসাইন রাজি আল্লাহ আদর্শে তার চেতনাকে ধারণ করে আজকে রোহিঙ্গা নির্যাতিত মুসলমানদের সাহায্যে অগ্রসর হওয়ার নামই হলো হোসাইনি চেতনা আল্লাহর পয়গম্বর বলেছেন আল্লাহর পয়গম্বর বলেছেন কেমন পর্যন্ত যারা আমার আদর্শের অনুসরণ করবে তারাই হলো আমার বংশধর অদস্থ নবীর বংশধর হলো দুই রকম রকম বংশধর যারা নবীর দুই বছর নয় একশো বছর দুইশ বছর নয় সাবেক রামের যুগে আজ থেকে তেরো শত বছর আগে থেকে এই আরাকানে মুসলমান আদিবাস গঠন হয়েছিল তেরোশো বছর ধরে তারা সেখানে আছে। तेरश बचर मध्य चौ श्रीस साल सतर शत सो चुराशी साल पर्त তিন বছর সেখানে আঠারো জন শাসক মুসলিম ইসলামের রাজত্ব ছিল এই সাড়ে তিন বছর আরাকানের আকাশে একটা নিশান উড্ডীন হয়েছিল যেই নিশানের মধ্যে বিশাল একটা পৃথিবীর মানচিত্র ছিল আর সেই পৃথিবীর মানচিত্রের উপরে আল্লাহর কোরআনের একটা আয়াত ছিল আকিম উদ্দিন আল্লাহিত আশ্চর্য আরাকানের কিভাবে ইসলামের যাত্রা শুরু হয়েছিল চোদ্দশো ত্রিশ খ্রিস্টাব্দে আরাকানে কিভাবে মুসলমানদের শাসন প্রতিষ্ঠিত হয়েছিল সেই ইতিহাস বাংলার গৌরবের ইতিহাস সেই ইতিহাস বাংলাদেশের মুসলমানদের গৌরবের ইতিহাস 1430 ত্রিশ খ্রিস্টাব্দে এই বঙ্গ এলাকায় স্বাধীন বাংলায় স্বাধীন সুলতান ছিলেন তার নাম ছিল জালাল উদ্দিন মোহাম্মদ শাহ সাহায্য করলেন যা তুমি আরাকানে সেখানে রাজত্ব কায়েম করো ইনসাফ প্রতিষ্ঠা করো মানুষের অধিকার প্রতিষ্ঠা করো আমার বঙ্গ এলাকার আজ থেকে প্রায় আগে এক দুই হাজার নয় পঞ্চাশ হাজার সেনাবাহিনী দিয়ে যেই বঙ্গ এলাকা আরাকানের মুসলমানদেরকে সাহায্য করেছিল আজকে বলতে আমাদের দুঃখে কলিজাটা ফেটে যায় আজ সেখান থেকে ১৯৪২ সালে আজকের এই সুশীর বাপ অংশনের নেতৃত্বে জাতিগত দাঙ্গার মাধ্যমে এক দাঙ্গার মাধ্যমে উনিশশো সালে ব্রিটিশ আমলে এক লক্ষ মুসলমান হত্যা করেছিল উনিশশো সালে এক লক্ষ মুসলমান পৃথিবীর ইতিহাসের সমস্ত ঐতিহাসিকরা লিখেছে পাঁচ লক্ষ মুসলমানকে বিয়াল্লিশ সালে বারমা থেকে মুসলমানদেরকে নির্বাসন করা হয়েছিল সেই থেকে শুরু হয়েছে নির্যাতন চলছে বছরের পর বছর যুগের পর যুগ ধরে নির্যাতন চলেছে এমন ভয়াল বিপর্যয় সারা দুনিয়ার মানুষ দেখতেছে রাত নাই দিন নাই একদিনের শিশু না মুসলমান মায়ের পেটের সন্তান থেকে নিয়ে শুরু করে শত বছরের বৃদ্ধ পর্যন্ত করা যেখানে আচরণ করে নাই আজকে সূচি বাহিনী সামরিক জনতা রোহিঙ্গার মুসলমানদের সঙ্গে যে আচরণ করতেছে আজকে ঢাকার শহরে মোহাম্মদপুরের শিপাগল্লিতে হাই হোসেন হাই হোসেন বেকুপের দল জামায়ান মানে আমার নবীর কলিজার টুকরা এই কারণে তাদের উপর জুলুম করা হচ্ছে এই জুলুম বন্ধ করবার জন্য ভূমিকা পালন করো সেটাই হবে সত্যিকার অর্থে হোসেইনি চেতনা আখের এই কথা হলো আমাদের দেশের মানুষ হিসেবে আলোচনা শেষ করতেছি আজকে হলো দুই সাল কত ঠিক আমরা বাংলাদেশের আরেকটা ইতিহাস সচিত হয়েছিল উনিশশো সাল ১৯৭১ একাত্তর একাত্তর মধ্যে খুবই মিল যদি আপনি একাত্তর কে উল্টে দেন সাতের আগে যদি উনিশশো একাত্তরে আমরা পার্শ্ববর্তী দেশে এক কোটি মানুষ আমরা আশ্রয় গ্রহণ করেছিলাম সেদিন আমাদের পার্শ্ববর্তী দেশ যদি আমাদেরকে আশ্রয় না দিত শুধু তার আশ্রয় দিয়ে ক্ষান্ত হয় নাই আমাদের পার্শ্ববর্তী দেশ আমাদেরকে আশ্রয় দিয়েছিল আমাদের যুবক দামাল ছেলেদেরকে ট্রেনিং দিয়েছিল বাংলার দামাল ছেলেদের হাতে মুক্তিযুদ্ধের অস্ত্র তুলে দিয়ে হানাদার বিরুদ্ধে মুক্তিযুদ্ধ করবার জন্য বাংলার পার্শ্ববর্তী দেশ আমাদেরকে ঐতিহাসিক সহযোগিতা করেছিল কথা ঠিক কিনা আরেকজন থেকে সহযোগিতা নিলে যেরকম ভালো লাগে বিপদের দিন তুমি যদি আরেকজনকে সহযোগিতা করতে না পারো তাহলে তোমার নাম বীর পুরুষ নয় তোমার নাম হলো তাহলে সবচেয়ে পৃথিবীতে সবচেয়ে অসভ্য মানুষ কারণ তুমি কৃতজ্ঞতা জানো না কৃতজ্ঞতার অর্থ হলো আমার বিপদে যেমন অন্য মানুষ আগে আসবে অন্য যখন বিপদে পড়বে আমাকেও তখন এগিয়ে যেতে হবে কথা ঠিক কিনা আমরা ধন্যবাদ জানাই আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীকে বিরুদ্ধে নিন্দার পানি উচ্চারণ করেছেন বিশ্বব্যাপী আজকে তার এই সুনাম সুখ্যাতি গোটা বাংলাদেশের মানুষ আজকে প্লিজ। যে তিনি মায়ানমারের রোহিঙ্গা নির্যাতিত মুসলমানদেরকে বর্ডার খুলে দিয়ে সীমান্ত উন্মুক্ত করে দিয়ে লক্ষ লক্ষ নির্যাতিত মানুষকে মানুষের জন্য মানুষ আজকে বাংলাদেশ তার বিশ্ব রোল মডেল বাংলাদেশে আশ্রয় দেওয়া হয়েছে শুধু আমরা এতটুকু বলতে চাই আবেগ হিসাবে আমাদের রাষ্ট্রপ্রধানের কাছে শান্তি এবং তাদের আশ্রয় দেওয়ার কাজে নিযুক্ত হয়েছে আমরা উনিশশো একাত্তরের আরেকটা যুদ্ধ দেখতে চাই প্রয়োজনে সেই একই একাত্তরের ঘটনা পুনরাবৃত্তি করে বাংলাদেশের ট্রেনিং দিয়ে মুক্তিযুদ্ধের হাতিয়ার ওদেরকে তুলে দিন নয় মাস লাগবে না নয় দিনের মধ্যে আরাকানের আকাশে স্বাধীনতার পতাকা উত্তোলিত হবেন অনেকে বলে যে আরাকানের সামরিক শক্তি বাংলাদেশের চেয়ে অনেক শক্তিশালী মায়ানমারের সামরিক শক্তি আমি বলতে চাই উনিশশো পাক সেনাবাহিনীর যেই সুনাম বিশ্বব্যাপী ছিল আজকের মায়ানমারের সেনাবাহিনীর অবস্থান তার অর্ধেক পর্যন্ত নাই এদেশের মুক্তিযোদ্ধার দামাল ছেলেরা সেই বিশ্ববিখ্যাত পাক বাহিনীকে নাকানি সুবানি খেয়ে ছাড়ে ছেড়ে ছেলে দিয়েছিল কারণ তারা মুসলুম ছিল ওরা জালিম ছিল জালিম যত বড় শক্তিশালী হোক না কেন মুসলুম যখন প্রতিরোধ গড়ে তুলে মুসলুমের সঙ্গে খোদার শক্তি থাকে গায়ে বিমদ কাজে সে কথাই বিশ্বাস করি ভয়ের কোন কারণ নাই মায়ানমার শক্তি এই বর্বর সেনাবাহিনীর বিরুদ্ধে এই অসভ্য দানব হিংস্র রাষ্ট্রের বিরুদ্ধে যদি দুই লক্ষ রোহিঙ্গা যুবক অস্ত্র হাতে নিয়ে মুক্তিযুদ্ধ শুরু করে খুদার মদত নাজিল হবে শত বছরের রক্তের বদলা করা হবে আবার শিক্ষা আসুরার শিক্ষা আল্লাপ রব আলমিন উম্মতে মুসলিমকে ঐক্যবদ্ধ হয়ে সারা পৃথিবীতে আবার শান্তির পরিবেশ তৈরি করবার তৌফিক দান করেন আসর আলহামদুলিল্লাহ আলামিন। নৃ দান বলব